দিন বদলের হাওয়ায় রং বদলের মেলায় দিন বদলের হাওয়ায় রং বদলের মেলায় রক্ত রক্ত খেলায় রে তুই ধোকাবাজ স্বাধীনতা ক্ত খেলায় তোকে আনতে লাখো মানুষের প্রাঞ্জে দিতে হলো তোকে আনতে আমার বনের সম্ভ্রম হানি হলো তোকে আনতে সবুজ জমিন রক্তে মেখে গেল তোকে আনতে চোখের জলে এই মাটি ভিজে গেল তুই স্বার্থান্যেশি মহলগুলোর গায়েতে সুখের চাদর তুই সার্থান্যেষী মহল গায়েতে সুখের চাদর তুই না না মানবতা না না মানবতা তুই আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা তুই আসলেই পরাধীনতা আসলেই তোকে আনতে মা ছেলেকে পাঠিয়ে তোকে আনতে কত যে স্বপ্ন ভেসে গেল আঁখি জলে তুই গরিবের পেটে লাথি মেরে ওই ধনীদের দিতে চাস তুই গরিবের পেটে লাথি মেরে ওই দিতে চাস তুই হজ্জাতে স্বাধীনতা জ্জাত স্বাধীনতা তুই আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা তোর জন্য পাখানাদার গুলি মারল বুকে তোর জন্য পাগলিনিমা ছেলে হারানোর শোকে তোর জন্য লিভে গেল কত মহৎ মহৎ প্রাণ তোর জন্য একটি ফুলকে বাঁচাব বলে গান আমি সইতে পারি না যদি দেখি তোর লোভাতুর আমি জিব পারি না যদি দেখি তোর লোভাতুর লাল জিব্যুক স্বাধীনতা স্বাধীনতা, তুই আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা তোকে আন্তে একাত্তরে নয় মাস করি লড়াই তোকে কাছে পেয়ে উল্লাসে মন গৌরবে করি বড় তোর জন্যে ভিটে ছাড়ি দেখতে উদারা আকাশ তোকে কাছে পেয়ে চিরসবুজে ছড়াবো স্নিগ্ধ বাতাস সেই আশা গুড়ে বালি হলো তুই জালিমের স্বকীয়তা সেই আশা গুড়ে বালি হলো তুই জালিমের স্বকীয়তা তুই কিসের স্বাধীনতা তুই কিসের স্বাধীনতা তুই আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা তুই আসলেই পরাধীনতা দিন বদলের হাওয়ায় রং বদলের মেলায় দিন বদলের হাওয়ায় রং বদলের মেলায় রক্তরক্ত খেলায় রে তুই ধোকাবাজে স্বাধীনতা রক্তরক্ত খেলায় রে তুই ধোকাবাজে স্বাধীনতা তুই আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা আসলেই পরাধীনতা